সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা রমাদান মাসও যাপন করিয়া রমাদান মাস সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত লগি তওবা ইস্তফার করা তওবা মানে এলিয়া ফিরিয়াওয়া প্রত্যাবর্তন করা মানুষ যখন গুনা করে অর্থাৎ যখন গোনার মাঝে নিম্জিত থাকে মানুষের ভুল করে অনেক বিপদগামী যায় তখন আল্লাহর কাছে আবার সঠিক রাস্তায় ফিরিয়া আওয়া না কে বলা হয় তোবা আমরা দেশও তোবা সম্পর্কেও অনেকগুলা বিষয়ে ইসলামের অনেক বিষয়গুলা বিষয় যেরকম অনেক জিনিস মানে মিসকনসেপ্ট আছে অনেক বিষয় লেগিয়া ভুল তত্ত্ব ভুল শিক্ষা আমরা সমাজও ছড়াইয়া আছে ঠিক অনুরূপভাবে তবার বিষয়ে অনেক ভুল তত্ত্ব আমরা সমাজও আছে যেমন কেউ কেউ কোনো ভুল কাজ করলে গেলো আত আত দিয়া হয় তবা এরকম করেন আবার কেউ দেখা যায় যে তবা করতে গিয়া কোনো ফিরসাবর খাস গিয়া তা ফাঁকরির দরিয়া তবা করা লাগে বা কোন নির্দিষ্ট থবা লাগিয়া স্পেশালি কিছু নামাজের কথা খেয়ে হইরা বা মানে বিভিন্ন পদ্ধতি আছে যেগুলা কোরআন সুন্নাতে কিয়া এগুলোতে কোনো প্রমাণ সম্মানিত উপস্থিতি আমরা যদি কোরআন কাছে দেখি যে আল্লাহ সুবাহ তাহলে কোরআন কর্মার মাঝে হইরা যে ইন আল্লাহা ইউ আল্লাহ থাখারীদেরকে ভালোবাসেন এবং রসুল সাল্লামে যে প্রত্যেক বনি আদমে বুল খারী আর সবথেকে উত্তম ভুল হারিয়েলিয়া যে তাও যে তাকরে যে ফিরিয়া হয় এবং রসদ সাল্লা কইন যে মৃত্যুর যন্ত্রণা শুরুও আর আগ পর্যন্ত আল্লাহ সুবাহ তবাকবল করবা মানে সাক্রাতুর মত শুরু আর আগ পর্যন্ত তবাকবল করবা এতে তবা করবার লাগিয়া অনেকগুলা অনেক অনেক শর্ত দিন কিন্তু মূল শর্তইলগিয়া যে এক নম্বরইলগিয়া যে ফাফর লাগি যে ফাফ আমরা খরাত আসতাম এই ফাফটার গীতা করতেইব ফাফটার সারি দিতে হইব ফাফ খরা বাদ দিতেইব দুই নম্বর শর্তইলগিয়া অনুশোচনা হইতইব লজ্জিত অনুতপ্ত তিন নম্বর যে পরবর্তীতে এই ফাফ না করার লাগিয়া দৃঢ় ইচ্ছাপোষণ করতে হইব এটাই এইভাবে ইচ্ছাপোষণ করিয়া আল্লাহ খাসাদ মাফ চাওয়া আল্লাহ খাসাদ ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করারে আল্লাহ ইসলামর বা পরিবার ইস্তেফার করা তবর্তালুগে ফিরিয়া ফিরিয়াওয়া আর ফিরিয়া আইয়া আল্লাহ খাসাদ যে আমরা মাফ সাইমার ইস্তেফার যে ইস্তেফার একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত একটা আলাদা ইবাদতাই রসদালামে দৈনিক সত্তর বার থেকে একশো বার সত্তর থেকে একশো বার আল্লাহ সাহা তাল্লাহর ইস্তেফার করতাম ইস্তেফার যে অনেক সময় আমরা অনেক সময় মনে করি যে আমি তো ফাফ ফরিয়া নাতে আমি করতাম ইস্তেকফফার শুধু ফাফর খারী নাই ইস্তেক করার কারণে মানুষের রিজাক বৃদ্ধি হয় মানুষের মর্যাদা বৃদ্ধি হয় ইস্তেকফফার হয়ে গেলে আল্লা সুবহানাউ তাল যারা ইস্তেকফার করে তারা আল্লাহ সুবহান তাল্লাহার কাছে ক্লোজার হয় আল্লাহর নিকটবর্তী হয় তো ইস্তেফার বা তবা লাগে আমরা শূন্য থাকি যে বিষয়গুলা পাই যে রসুদ সাল্লাহ সাল্লামে প্রত্যেক ফরস ফরে তিনবার ইস্তেফার কর্তা আস্তফিরুল্লাহ আস্তফিরতা তারপরে ইস্তেফার লেগিয়া অনুতপ্তরিয়া ফিরিয়া ইয়া আল্লাহ মাফ চাওয়া যে আয় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিয়ার আমি তোমার হাসাত ফিরিয়া আইছি অস্তফির উল্লাহু বইলাইক যে আমি আল্লাহ কাজে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরিয়া ঠিক অনুরূপাবে আলবানী আবুদিন যে একটা ইস্তেফার দোয়াই লাগিয়া ইল্লা হাইম ওয়াতু বইলাই তারপরে সৈয়দুল ইস্তেফার ইস্তেফার লাগিয়া বেস্ট ইস্তেফার একটা দোয়া আছে সকাল সন্ধ্যার দুয়ার মধ্যে আছে যে সকালে এবং সন্ধ্যার সময় একবার এই দুটা ফোড়া সুন্না আল্লাহমান দেখি দেখি মুখস্ত মুখস্থ ফোরবা আর নাইলে দেখিয়া ফোরবা এ রসসালাম অন্য একটা হাদিসে যে আল্লাহ সুবাহ যে ইউনুস আল্লাহ সাল্লামে মাসর ফেটো থেকে বিফতী উদ্ধার করার লাগে যে দোয়া ফসলা এই দোয়া যদি কেউ ফোড়ে আর ফোড়িয়া যদি আল্লাহ খাসাদ আহ্বান করে আল্লাহরে ডাকে করে তাহলে আল্লাহ সুবাহান তালায় এই দোয়া কীতা করেন এই আহ্বানে সালা আর এই দোয়াটা খিতা আসিল দোয়া ইউনুস কিতা আসিল্লাহ ইল্লা আনতা সুবহানিক তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা জানলাম যে আমরা এই থোবা হস্ত হইব থোবা খবিরা গোনার কবিরা গুণা সগিরা গুণা আমলের মাধ্যমে মাফ হয় কিন্তু কবিরা গুণার লাগিয়ে আল্লাহাদ তা করা লাগে আর তোবাহা অনুসূচনা মানুষ মানে অনুতপ্ত হইয়া যখন আল্লাহাদ ক্ষমা প্রার্থনা করে সেটাই তবা আর তবা করবার লাগিয়ে একজন মোমেন ব্যক্তি একজন ইমানদার ব্যক্তি দে যখনই সুযোগ পাইব তখনই ইস্তেকফার করবো সেখানে তখনও আল্লাহ খাজাদ ক্ষমা প্রার্থনা করবো যেটার ক্ষমা প্রার্থনায় আরবিতে খাওয়া হয় যে ইস্তেকফার করা বেশি বেশি করি তা সার করা ফিরিয়াওয়া এবং করা আমরা যেন আল্লাহ আল্লা সুহানের তৌফিক দান হরক্কা রমাদান মাসো আমরা যেন বেশি বেশি করি আল্লাহ হাজত্থ বা ইস্তেফার করতাম পারি আমরা এই ব্যাপারে যেন আমরা সচেতন সচেতনই সচেষ্ট হই আল্লা সুহানরা তৌফিক দান হরক্ষা আমি হইয়ার আমার আমল করার তৌফিক দান হরক্কা আমার পরিবার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা যারা শুনিয়ার আমরা সবরাই আমল করার তৌফিক দান হরক্ষা যে আমরা যেন বেশি বেশি করি আল্লাহ হাজত্থ বা করতাম ফারি এবং ইস্তেফার করতাম ফারি মাধ্যমে আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক করতাম আল্লাহ সুহান্লাহ আমরা তৌফিকার্লিন সুবাহ বরহমাত